প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত 111 থেকে 119 পর্যন্ত বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু লাইদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদা তারা বলে ক্বালু এ পায়হুদীরাও নসরার ক্বালু লাইদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদা তারা বলে জান্নাতে যারা ইহুদি তারা ছারা কেউ প্রবেশ করবে না লাইদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদা যারা ইহুদি তারা ছারা কেউ জান্নাতে যাবে না যারা নাসারা তারা ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না এই কথাটা বলতো মদিনা এবং তারা এটা কখন বলত যখন রসুল করিম সাল আলী হাসালামের সামনে তারা বিতর্কে লিপ্ত হল লম্মা তানাজারু এটা জরফ কিসের হাসিয়ে সৌভিতে এটার জরফ দিছে হলো কলু এ কিসের কলু এ তার মানে এটা সামনে তারা হুজুরের সঙ্গে কথাবার্তা বলতেছে তখন প্রত্যেকেই নিজের ব্যাপারে যারা আমাদের দিনের অনুসারী তারাই শুধু ইহুদিরা বলতেছে শুধু ইহুদিরাই জান্নাতে যাবে আল্লাহ তাহা তাদের কথাটাকে রদ করতেছেন এটা এটা তাদের তাদের মাত্র তোমাদের এই কথার উপর তোমাদের প্রমাণ পেশ করো হাতু শব্দটা এটা এই শব্দটা এই শব্দটা তিনটা কৌল আছে যে শব্দটা কি তো প্রথম কৌল হলো যে হাতু শব্দ থেকে জমা এটাকে সাহি বলছে এটা হলো প্রথম কৌল যে এটা ফেরাইল আমরিন তিন নম্বর কৌল হল ইসমো বিমান তিন নম্বর কৌল তাকে তো যদি তোমরা এই কথা সত্যবাদী হালাহন তারা ছাড়াও অন্যরা মান আসলামাওয়াজ যে কেউ আল্লাহর সামনে নিজেকে নত করবে যে কেউ আল্লাহর সামনে নিজেকে নত করবে বা আল্লাহর সামনে নত হবে মান আসলামা ওজাহুলিল্লাহ ইনকাদ আলী আমি আল্লাহর হুকুমের সামনে নত হবে যে কেউ আল্লাহর হুকুমের সামনে নত হবে তো ওয়াজহা হু দ্বারা উদ্দেশ্য হল পুরো জিসিমালু বিশেষভাবে ওয়াজহনের কথাটা উল্লেখ করা হল লি আল ওয়াজহা আশরাফুল আহ যেহেতু চেহারাটা হলো সব অঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ তো সর্বশ্রেষ্ঠ অঙ্গটাই যখন আল্লাহর সামনে নত হয়ে যাবে ফাগাই রুহু আউলা বিল এনকয়াদ বিল ইসলাম অন্যান্য অঙ্গ গুলো তো বতরে তো আউলাই আল্লাহ নত হবে তো মান আসলাম যে ব্যক্তি নিজেকে আল্লাহর সামনে নত করবে মহিন এবং সে সৎ কর্মশীল অন্যান্য মুহাসিনারা এই মহসিনের মান এটা ধরছেন যে তারা সৎকর্মশীল ও কিন্তু মোসানব এখানে বলতেছেন মোহসিন মানে হল মহেদ মহেদ ফালাহু আজ রুহ দা রব্বি তাহলে তার জন্য রয়েছে পুরস্কার তার রবের নিকট সেটা হল আলাত তারা তারা তাদের তাদের কথা যেটা কি বলতেছে তারা যে যারা ইয়াহুদি তারাই শুধু জাননাতে যাবে নাসারাদের কথা হলো যারা নাসারা তারাই জান্নাতে যাবে তো তারা খানদানি পরিচয়টাকে জান্নাতে যাওয়ার মাপকাঠি বানায় রাখছে সেটা আল্লাহ বুঝাইছেন আসলামা ওয়াজ দিয়ে আর দিকে সেরা করছেন কারণ এক অন্যান্য জায়গায় স্পষ্ট করে আসে এখানে আসলামা শব্দ ইমান এর দিকে সারা করছেন আর ওহুয়া মাসিন তারা আমলে সালহের দিকে সারা করছেন যে কেউ সহি তরিকায় ইমান আনবে আর ইমান সহি তরিকায় তো হবেই না আনলে যে কেউ ইমান আনবে এবং পাশাপাশি নিকামল করবে সে যে খানদানির হোক ইহুদি হোক নাসারা হোক বা অন্য কিছু হোক সে আল্লাহ তার কাছে পুরস্কার পাবে তো কথাটা যদিও নাকি আল্লাহ তালা ইহুদি এবং নাসারাদের কথাটা রদ্দে নিয়ে আসছেন কিন্তু উদ্দেশ্যকে শুধু তাদেরকেই রদ করা এই খানদানি ভাবে মুসলমান আদম শুমারিতে মুসলমান বা এটাই তার জান্নাতে যাওয়ার জন্য কাফি না বরং জান্নাতে যাওয়ার জন্য মেয়ারে শাহী হলো এই ইসলাম এবং এহসান ইসলাম এবং ইসলামদার উদ্দেশ্য হল ইমান ইয় আর এই ইহুদিরা বলে নারা উল্লেখযোগ্য কোনো বিষয়ের উপরই নেই এটার মধ্যে কিছু আছে না কিছু নিয়ম কানুন আসে তো যদিও নাকি তাদের অধিকাংশগুলি তাদের বানানো অর্থাৎ লাছুর উপরই নাই ব্যাপারটা এমন না কিছুর উপরে আছে না বলেন যেম্পি উল্লেখ যোগ্য কোনো ভিত্তির উপরে নেই এটা মতো হলো নাসারা খ্রিস্টান উল্লেখ যোগ্য কোনো ভিত্তির উপর নেই এই কথাটা ইহুদিরা নাসারাদের ব্যাপারে বলে কাহারাত বেঈসা এটা বলেসা তারা হজরত আলি ইসালামের সঙ্গে কুফুরি করেনা বললাম মানে না মানলে আসল নাসারা কোথা থেকে হবে অথচ তারা এই উভয় দল তারা কিতাব পড়ে ইয়াত কিতাবা নিজ নিজ কিতাব পড়ে আর থেকে হাল হইছে। মানে ওদের কথা তো হলো এটা কিন্তু তাদের অবস্থা তো হলো তারা কিতাব কিন্তু পড়ে ওরা তারা অন্যের ব্যাপারে বলে যে ওদের কিছুই নাই ওরা কোনো কিছুর উপরই নাই হ্যাঁ জি স্পষ্ট করে না থাকলো যে সব নবীদের তাও থাকতে পারে সম্প্রদায় আহলে কিতাব তারা একে অপরের ব্যাপারে তাদের কথার অনুরূপ কথা বলে ও সকল লোকেরা যারা কিছুই জানে না কাদা আলিকা থেকে বয়ান হলো আরব এবং আরব ছাড়া অন্যান্য এলাকার মুশ্রিকরা এখানে গাই রিহিম পড়লেই সুন্দর হবে মুম কিন্তু হাসে জামালে এটাকে গাই একবার স্পষ্ট করে বলে দিছে মানে মুর্শি গিতে হবে মুশ্রি গিতে হবে সেই হিসাবে এখানে হাসিয়া জামালের মধ্যে যে আছে যে গাই রু এটা না হলেও হয় গাই হলি সুন্দর হয় এই বুঝতে পারো নাই মানে আছে তোমরা আবার পেস্ট লাগো কিনা পাঁচ লাগো কিনা এটা আবার ঠিক বলে দিলাম মিনালা আরবি ও গাই রিহীন পড়লে এটা সুন্দর কারণ গাই মুসিক আরবের বাইরে যারা আছে সবাই তো মুসিকিত কারণ কিতাবধারী আহালি কিতাব তো দুটো আর নাসারা ইহুদিয়ার নাসারা তোদের ইহুদিয়ার নাসার বাইরে তো কারা আছে মোসিক আছে সারা দুনিয়ার মধ্যে ইহুদি নাসারার বাইরে তো সবাই মোস্বিকিত নাম হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্নটা বৌদ্ধ ছিল হয়তো কোনোটা বৌজি যাদের বলে। হিন্দু ছিল হুনুদ সবাই তো মোসিক মিথলা পাউলিহীম কাজালিকার বয়ান হলে এটাই কাফের মানা হলো মেসিন আর জালিকার মানা হলো কৌলিহী এই বুঝছো কি না মিসলা কৌলিহীম বয়ানুল লিমা আনা যে কাজা যে জালিকা। মানে জালিকা দ্বারা যেটা বুঝাইছে সেটা এখানে স্পষ্ট করে আনা হয়েছে কিন্তু তারা কি বলে কলু লিকুলি দিন ওই আল্লাহ আলমুন যারা কিছুই জানে না মানে দিন ধর্ম সম্পর্কে আসমানি দিন সম্পর্কে যারা কিছুই জানে না তারা লিকুল্লি দিদিন সব দিনওয়ালাদের ব্যাপারে বলে তারা কিচ্ছুর উপরে নেয়াহুমা আল্লাহ তাদের মাঝে ফায়সলা করে দেবেন মীমাংসা করে দেবেন ওসব বিষয়ে যেসব বিষয়ে তারা পরস্পর মত বিরোধ করছে ফলহ ইয়াহ কুমাই নাহুম আল্লাহ তাদের মাঝে মীমাংসা করে দেবেন ইয়ালামা ফি ফিমা, কানু ফি হিফুল আর যারা করাবেন। এটা হলো আমলি ফায়সালাটা হবে সেখানে আমলি ফায়সালা নতুবা দলিলি ফায়সালা যেটা কৌলি ফায়সালা সেটা দুনিয়ার মধ্যে হয়ে গেছে না মানে কৌলান যে একটা ফায়সালা যে কারা হকের উপরে আছে আর কারা বাতিলের উপরে আসে কৌলান বুরহানা এটা তো আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে ফেলছেন কোরআন করিম মো একটা কিতাব কোরআনে করিম যেটা মো আজেজা এটার মোকাবেল কেউ আনতে পারে নেই এমন একটা কিতাব আল্লাহ তালা পাঠিয়ে এটার মধ্যে আল্লাহ তালা ইসলামের ব্যাপারে বলে দিয়েছে ইসলাম ফায়সালা হয়ে গেছে না আছে বা কে হবে যে আল্লাহর মসজিদ সমূহে বাধা দেয় ওই ব্যক্তির চেয়ে বড় জালেমার কে হবে যে আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নাম জিকির করতে বাধা প্রদান করে এবং আল্লাহর মসজিদ ঘরে আল্লাহ নাম নেয়া থেকে যে বাধা দেয় আল্লাহ আম একেবারে দিন ইসলামের সব আমল যেগুলো মসজিদে করা যায় সবগুলো হলো আমল মসজিদে করা যায় সবগুলো হলো এবং সে মসজিদ বিলহাদমি আবি মসজিদকে বিরান করার চেষ্টা করে বিলহাদমি সম্পূর্ণ ধসাই দিয়ে ধ্বংস করে ফেলে তো বিলহাদমি মানে একদম ধসায় দেওয়ার মাধ্যমে মসজিদকে বিরান করার চেষ্টা করেন আবি অথবা টা বন্ধ রেখে আল্লাহ বন্ধ করে রাখছে রোমানদের ব্যাপারে আগমনের অনেক আগে ইয়াহুদিরা এরা তো এদের এরা তো থাকতে হলো এই ফেলিস্তিনে ইহুদিরের আমূল বাসটা ফিলিস্তিনে ছিল না এই জন্য এখানে আইসা আবার নিজেদের এলাকা এটা দাবি করে এখানে আবার ঢুকছে তো দেখো ইহুদিদের সেই হিসাবে ঈসা আলি ইসলামের সঙ্গে ইয়াহিয়া আলিসাম সম্পর্ক ছিল না তো যখন ইহুদিরা ইয়াহিয়া আলী ইসলামকে হত্যা করে দিছে তখন ঈসা আলী যারা অনুসারী ছিল নাসারা নাসারাদের এক বাদশাহ সে নাসার সৈন্যদেরকে নিয়ে ইহুদিদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ইহুদিদেরকে হত্যা করছে বাইতুল মাকিসটা কেউ একদম তস্তস করে ফেলছে এটার দিকে ইশারা করলো এখানে তো বললো যে আয়াতের মধ্যে আয়াতটা নাজ হলো একবার রোম ওই রোমানদের সংবাদ দিতে গিয়ে আর একটা অথবা এই আয়াতিল থেকে বাধা দিয়েছে তখন নাজির হয়েছে তো এই দ্বিতীয় রেবায়ক হবে আতিল বন্ধ রেখে বন্ধ রেখে মানে সবার কাছ থেকে বন্ধ না কারণ আল্লাহর কিছু বিশেষ বান্ধাদের থেকে বন্ধ রাখছে এটা এই কথা বুঝছো কিনা তিনি প্রথম রেওয়ায় সাহাবিদিত প্রথম রেওয়ায়তাবেকা মানের মেজদাকলো রোম দ্বিতীয় রেওয়ায়তাবেক মানের মেজদাক হলো মুশ্রিক তবে মেজদাক উদ্দেশ্য ना आये मफुम अथच तरिकार नहीं मस्जिद समूह प्रवेश करीत सन्त अवस्था छाड़ा उम अथ तक ए अधिकारों ने लागे मस्जिद अवस्था प्रवेश कर तरह मस्जिदे प्रवेश करीत सन्स्त अवस्थाय इकामा का नाह तरधिकारे तरा मस्जिदे प्रवेश कर तब भीत सन्स्त अवस्था মানে যেই অবস্থা হলো যে তারা মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহ নাম জিকির করা এটা বলা এখানে খবর দেওয়া হয়েছে খবর দেওয়ার উদ্দেশ্য হলো আমর মানে তোমরা এমন একটা পরিস্থিতি বানাও যেই পরিস্থিতি হলে কাফেররা মানে যারা মসজিদে জিকির করা স্বাভাবিক ভাবে ঢুকতেই না পারে এটা তার উদ্দেশ্য তোমরা জেহাদ দ্বারা জেহাদ করে তাদেরকে ভীত সন্ত্রস্ত করো ফলে আয়াদুল্লাহ আহাদ মিনা ফলে তারা কেউ যেন মসজিদে ঢুকতে না পারে নির্বিঘ্নে ঢুকতে না পারে তাহলে এখানেও ওই তার হিব আলাল যে সকল মসজিদগুলো কাফেরদের দখলে দখলে চলে গেছে সেই মসজিদগুলোকে তাদের হাত থেকে মুক্ত করার জন্য তোমরা এই আমলটা করো এই আমলটা করলে এখন তারা মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর নাম নিতে বাধা দিতেছে তো তাদের অবস্থাটা যেন এমন হয় যে তারা মসজিদে ঢুকবে ভীত সন্ত্রস্ত অবস্থায় মানে তোমাদের অবস্থায় ঢুকবে যদি ওনাকে জমিলা খাবার ইয়া এটা তারা আর মসজিদে এখানে দেখো আল্লাহ এখানে বলছেন কি যে মান আসামি মানে আল্লাহ। যে ব্যক্তি মসজিদে আল্লাহ করা থেকে বাধা দেয় তার চেয়ে বড় জালেম আর কে তার মানে সে হলো সবচেয়ে বড় জালেম এটা না আজলাম শব্দটা ইসমে আয়াত দ্বারা দেয়া আসছে না তো আসলাম যেটা ইসমে তফজিলের সিগাম সেটা কয়েকটা কিভাবে হক আসলাম তো একটাই এই আয়াত দ্বারা বোঝা যায় আজলাম হলো যে মসজিদে বাধা দেয় আর ওই অমান আদাল মানিফতরা আল্লাহা দিবা ওই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর উপরে মিথ্যা বলে সে হল সবচেয়ে বড়ো জালেম এরকম আয়াতের মুখতালিফ ব্যক্তিকে বলা হইতেছে আজলাম এটার হলটা কি এটা হলটা সহজ একেবারে হলটা হল যে এখানে যেটা বলা হইতেছে যে মসজিদের যে বাধা দেয় তার চেয়ে বড়ো জালেম আর কে মতলব হলো যে বাধা দানকারীদের মধ্যে সবচেয়ে বড় জালেম হলো যে মসজিদে বাধা দান করে ওমান আল্লাহ মানি যে ব্যক্তি আল্লাহ বলে এই কথা বুঝতে পারছো সেই হিসাবে সবগুলো ফর্দ আলাদা আলাদা এখানে হলো মানে মধ্যে সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর ঘরে বাধা দেয় আর সেখানে হলো মুফতারিনদের মধ্যে সবচেয়ে বড় জালেম হলো যে আল্লাহর উপরে এফতেরা হবে এভাবে যেখানে যেখানে সবগুলো জায়গায় একই রকমের হল একটা কথা দুই নম্বর কথা হলো একটা হলো রোম আর একটা হলো মুশ্রিক কিন্তু প্রণায় সব আয়তের যে মফহম আম তার মানে হলো যে কোনো ব্যক্তি মসজিদের মধ্যে আল্লাহর রিকির থেকে বাধা দেবে সে এই ওয়াইদের হুদুদের ভিতরে পড়বে এখন মসজিদের মধ্যে আল্লাহর দিকিরে বাধা দেওয়া যে কোনো উপায়ে যে কেউ মসজিদে মসজিদের আমল থেকে বাধা দেবে সেই এই আজ নামের মধ্যে পড়বে অতএব এটার অমুমের ভিতরে আসবে যে মসজিদে কেউ যদি জিকির করতে বাধা দেয় নামাজ করতে বাধা দেয় করতে বাধা দেয় অথবা কোরআনে করিমের কথা বয়ান করতে বাধা দেয় দিনী কথা বয়ান করতে বাধা দেয় এটাও এই আয়তের মেজদাকের মধ্যে পড়বে একদম ভেঙে ফেলে মসজিদের মসজিদের মসজিদ আছে কিন্তু সেখানে থেকে বাধা দিতে দেওয়া হবে সেই আমলটা সরান সহি হতে হবে সরান যদি সহি হয় তাহলে সেখানে গিয়ে মানা রাফি হাসমু হবে তাহলে গিয়ে আসলামু হবে আর যদি কাজটাই সরান সহি না তাই না আর যদি গায়ের সহি তরিকে হয় তাহলে তো সেটার উপর ইউজ করাহটাই হবে কথা বুঝছো কিনা যেমন এক হাদিসের মধ্যে আসছে যে হাজ ইবদে মসরুদ রাহু কিছু মানুষকে দেখছেন যে তারা মসজিদের মধ্যে ঝোড়ে ঝোরে এটা তো জিক্রুল্লাহ তখনই হবে যদি এটা ফর্দে কামেল হয় তার মানে শহীদরিকা হয় শহীদ তরিকে কেউ যদি আল্লাহ জিকির করে তাহলে সেখান থেকে কেউ যদি বাতা দেয় যে কোন ভাবে বাধা দেবে সে এইদের হুদুদের ভিতরে পড়বে তাদের জন্য বিরাট শাস্তি তোমার সালেফে আয়াত আয়াতের ব্যাখ্যাটা যেভাবে দিলেন মা কান যেখানে যদিও জুমলায় খাবার ইয়া কিন্তু এটা আসলে আমর উদ্দেশ্য তাহলে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে লাঞ্ছনা তার মানে এটা তারা পাও না এটা তোমরা তাদেরকে এই এই পাওনাটার ব্যবস্থা করবে লাহম ফিদুনিয়া ফিজ ইউন তোমরা তাদের এই পাওনাটার ব্যবস্থা করবে যে হুকুমটা দেওয়া হয়েছে সেই হুকুমটা যদি করো তাহলে এটা তারা পেয়ে যাবে আর এটা যদি না করো তাহলে তারা পাবে না তাহলে আয়াতের টাকা তার খেলাফার হবে না যখন তিরস করতে শুরু করলো করতে শুরু করলো যখন মনসুক হয়েছে তখন তো এই হুদীদের মন মতই ছিল কিন্তু আল্লাহ তাল হুকুমে যখন আবার সেটা মনসুখ হয়ে বাইতুল্লাহ শরীফ কেবলা হয়েছে তখন তারা বলতে শুরু করছে যে দেখো মোহাম্মদ কি করতেছে আজকে এক হুকুম দে কালকে আর একটা দেটাকে নির্ধারণ করে যখন তারা কটুক্তি করতে শুরু করলো নস্কের কেবলার ব্যাপারে না বরং নফল নামাজের ব্যাপারে আল্লাহ রাহেলা সাওয়ারের উপরে উঠে সাওয়ারির উপরে বসা অবস্থায় নফল নামাজ ফি সাফারিন সফরে হাইসুমা তির রাহা রাহেলা যেদিকে মুখ করা থাকে তো তখন তারা বলতে শুরু করছে দেখো মুসলমানদের নির্ধারিত কোনো কেবলা নাই এরা যেদিকে মন চায় ওদিকেই পড়ে তা আল্লাহ তালা বলতেছে লিল পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ পূর্ব পশ্চিম তারা উদ্দেশ্য কি পুরা জমিন আল্লাহা পুরা জমিনটাই আল্লাহ পুরো জমিন বিশেষ বিশেষভাবে বলা হয়েছে এবং মগরীব এই দুটাকেই এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে লিআমা না হিয়াহা যে পশ্চিম এবং পূর্ব দুটা হলো জমিনের দুই পাশ বলে পুরাটা বোঝাইছে হুকুমে তোমরা নামাজে যেদিকেই মুখ ফেরাবে সেটাই হলো আল্লাহর দিক কেবলা তুহ মানে আল্লাহর কেবলা আল্লাহ নির্দেশিত কেবলা আল্লাহা যেটার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট আল্লাহ তালার অনুগ্রহ সব কিছুর উপর বিস্তৃত সব মখলুকের পরিচালনার ব্যাপারে আল্লাহ তালা মহা জ্ঞানী বিতদ বিহি মখলুকের পরিচালনার ব্যাপারে আল্লাহ তালা সর্বজ্ঞ মহা জ্ঞানী বিওয়াইন। আরেকের যদি এটাকে এটার আকা হবে আল্লাহর আকফ হবে ওই যেমন আর যদি এটাকে ও ছাড়া পড়ো তাহলে এটা হবে জুমলাই মুস্তা আনিফা সম্পূর্ণ আলাদা কথা যারা আল্লা বলে তারা হবে তারা কি বলে ইহন করেছেন আল্লাহ সন্তান গ্রহণ করেছেন আল্লাহ সৃষ্টিও আল্লাহ আবি মালিকানা আর মূলকান হলে অর্থ হবে সবকিছুর উপর রাজত্ব আল্লাহ আল্লাহ এবং আল্লাহ তালা ওলা গ্রহণ করেছেন আল্লাহ তালা বলতেছে যে সব তো আল্লাহর মালিকানাধীন আর মিল্কিয়ত এটা বেলাগতনা সেটা বেলাগতের মোনাহ মামলুক সন্তান হইতে পারে মামলুক সন্তান হইতে পারে মা বলা হয়েছে মা দ্বারা এখানে উল্লেখ করা হয়েছে আল্লা আকিলকিল উপরে আকিল কে তকলিফ দেওয়া হয়েছে এখানে মা বলে আসলে মা এবং মানুটাই উদ্দেশ্য আল্লাহ অনুগত কুল্লুল সবকিছু আল্লাহর অনুগত বা সবাই আল্লাহর অনুগত মতি সবাই বা কিছু আল্লাহর অনুগত অনুগত হওয়ার অর্থটা কি মানে সব কিছু থেকে আল্লাহ তালার যে এরাদা সে এরাদার সামনে সবাই অনুগত আল্লাহ তালা যেই বস্তু থেকে যেটা এরাদা করতেছেন सेगतुल्य सामने जाछा कुल्लुन मुनका लिमा दुम তার থেকে যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যের সামনে কিছু অনুগত আল্লাহ যে বস্তু থেকে যে কাজ নেওয়ার ইচ্ছা করতেছেন সেটা আল্লাহ আ আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কোন পূর্ব নমুনা ছাড়া মো জিদা আল্লাহ তালা যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছে করেন ইদা আমরান আয়াদু ই কোনো কিছু সৃষ্টি করার যখন আল্লাহ তালা ইচ্ছা করেন কুন তখন তো তিনি কেবল বলেন হয়ে যাও ফায়াকুন তখনই হয়ে যায় ফাইনামাহু কুন তখন তো তিনি শুধু বলেন হয়ে যাও বাস হয়ে যায় এই যে ফায়াকু নু এই ফায়াকুর তো কি বলতেছে ফয়াকু নু এটা আসলে তার মানে মুক্তি থেকে ফেরেলে মোজারে মনসুর আমরের জবাবের মধ্যে যদি কোন ফা না থাকে তাহলে তো মজুম হয় তাই না আসলিম তাসলাম আর যদি আমরের জবাবের মধ্যে ফা থাকে আসলে উদ্দেশ্য হলো যে এরাদা করার সাথে সাথে হয়ে যায় কোনো কেনা এতুন আনসুর আতিল ইজাত আতিল ই ইজাত মানে দ্রুততার সাথে হয়ে যায় এটা শুধু কোন শব্দ দিয়ে তা করা হয়েছে প্রকাশ করা হয়েছে নতুবা আল্লাহ সৃষ্টি করার জন্য কোনো কোনো ইজা নতুবা আল্লাহ এটা কোন শব্দের দিকেও মোহতাজ না আমাদের জিজ্ঞাসা সাহুদ্রী বলছিলেন যে অনেক আগে একজন মালানা সাহেব ছিলেন মালানা আব্দুল গাফার সাহেব আলেম ওয়াজ করতেন তিনি নাকি বলতেন যে আল্লাহ আল্লাহ কোনটা যে কাপের নুনের ধরার ফাঁকে দিয়ে হয়ে যায় উদ্দেশ্যটাকে উদ্দেশ্য হলো যে আসলে কোন শব্দটা আসলে কোন উদ্দেশ্য না একটা তা করেন বাস হয়ে যায় যারা কিছুই জানে না তারা বলেছেন আসবে সুরা মাদী তাহলে আল্লাহ আল্লাহ আলমুন কিভাবে হয় এজন্য জন্য আরেকটা রেওয়ায় যেটাই যেটাকে সেটা লোক এখানে এই কথা আল্লাহ কেন আমাদের সাথে সরাসরি কথা বলেন না আল্লাহ কেন আমাদের সাথে কথা বলেন না তো কি কথা বলবেন না মানে আমাদের কাছে আমাদের মন নিদর্শন কেন আসেন নিদর্শন আসে না কি নিদর্শন আসে না আও তা আয়া দ্বারা উদ্দেশ্য হল তারক তার হু এ তার মানে হলো তলাব না আমরা যে সকল নিদর্শন তলব করি আল্লাপ করি আমাদের কাছে কথাই বলেছে যারা তাদের পূর্বে ছিল যারা তাদের পূর্বে ছিল তারাও এরূপ এই ধরনের কথা বলেছেন ধৃষ্টতামূলক কথা এবং নিদর্শন দাবি সংক্রান্ত কথা মিনাত্তাহনুদ মানে হলো তাহাকৃষ্ট কথা অতল আয়াত নিজেদের মন মত নিদর্শন দাবি সুলভ কথা দাবি সবার দিল একই ধরনের এবং অবাধ্যতায় তাদের সবার দিল অন্তর একই ধরনের সাল আলী হাসালাম এই যে কথাটা বলা হলো এবং তাদের পূর্বে যারা যারা আসবে না বরং সব কাফেরদের দের দিলের হালাতটা আল্লাহ বলে দিলেন যে আল্লাহ দিল বালাইছেন সে আল্লাহ জানেন না সবার অবস্থাটা তার মানে একবারে দুনিয়া শুরু থেকে কাফেররা তাদের অবস্থা যা ছিল তাদের মুখের বক্তব্য যা ছিল তাদের মনোভাব যা ছিল বলতেছে যে কাফেরদের দিলের অবস্থাটা এমনই যে কাফের যে হবে মানে কুকুরের খাসিয় এখানে মূল জিনিসটা হলো যে কুকুরের খাসিয়তটা এমনি যে কুকুরটা যার সঙ্গে মুক্তাশেপ হবে সেটা আগের জমানের হোক বা আপনার হোক বা করোনা ক্যেমের হৃদায়াত করোনা ক্যারেমের ওয়াই বাসারাত আরও যা যা আছে সবগুলো দেখতে মনে হবে যে খাস কিছু মানুষের জন্য বলা হইতেছে কিন্তু আসলে এগুলো সবার জন্য সবার জন্য তামফিল কুপড়ি আমি নিদর্শন বয়ন করেছি বহু নিদর্শন বয়ন করেছি ওই সকল লোকদের জন্য যারা বিশ্বাস করে মানে আয়াত তারা যারা জানে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা নিদর্শন এরপর তারা এগুলোর ইমান আনবে ততব আমি ইমান আনা যায় মতো নিদর্শন আমিছি এরপর কিছু করা এটা মোহাম্মদ বিল হাক্তে বিল হুদা বা আমি আপনাকে হৃদায়ত সহ প্রেরণ করেছি সুসংবাদ দাতা রূপে নদী রান এবং ভীতি প্রদর্শনকারী রূপে সুসংবাদ দান করবেন কাকে মান আজা বা যে আপনার ডাকে সারা দেবে ওই হেদায়তের হক ইলেহি মানে ইলেহি মানে কি ভয়ে হক হবে আর নয় মুহাম্মদ হবে তা যে ওই হকটা গ্রহণ করবে হকটা যে গ্রহণ করবে তাকে আপনি সুসংবাদ দেবেন বিল জান্নাতে ইউজিব ইলাইহি আন নামীদের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি যদি সহি তরিকায় আমল করে যান তাহলে এই মানুষগুলো কেন জাহান নামি হল এটা আপনাকে জিজ্ঞেস করা হবে কিন্তু এটা তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তাই না আমাদেরকে জিজ্ঞেস করা হবে না এই কথা বলো না যে ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে না যে তারা জাহান নামে কেন গেল বেঁচে গেছেন যদি শহীদ রিকায় পৌঁছান নাই আপনি যদি সামান্য একটু লুকিয়ে রাখেন গোপন করেন তাহলে আপনি নাই জিম্মাদি আদায় করেন মানে আপনার জিম্মাদারি হলো একবার পুরোটা পৌঁছায় দেওয়া পুরোটা পৌঁছায় দেওয়া পালাপ মানে পুরোটা পৌঁছায় দেওয়া পুরোটা পৌঁছায় দেওয়ার পরে আপনি মুক্ত হয়ে গেছে এরপরে যদি কিছু মানুষ মুসলমান না হয় এটা আপনাকে একটা বারো জিজ্ঞেস করা হবে করেন কিন্তু সামান্য কিছু অন্তান কেট মান করেন তাহলে এটা একদম এই যেটা বললাম ঠিক এটাই তর্জমাটা রিক আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যত কিছু নাজিল হয়েছে সবটার তাবলিক করেন এরপরে কি আল যদি আপনি এটা না করেন ফাইলাম তাফ আল এর হল যদি কারণ বাজের কেতমান দেখো কোন জায়গায় কোন জায়গায় আছে ছয় পাড়া বৃষ্টি এই আমি পেয়ে ফেছি একশো চার একশো চার নম্বর পিছটা একদম শুরুতে পাতার একদম শুরুতে একশো পাইছো না এই কথাগুলো বলে যে তোমরা আবার ভিন্ন কিছু মনে কর না আমি শুধু বলি যে সহি জিনিসটা আমাদের সবার সামনে এসে এসে যাক সহি আমাদের সবার সামনে এসে যাক ভিন্ন কোনো মতলব না তোমরা যদি গল্প বুঝো তাহলে এটা ভুলি করবে আমাদের সবার সামনে এসে যায় হকটার মোহতাজ আমরা সবাই হকটার মহতাজ না বেপর এটা না যেহেতু আমার মায়ের পেট থেকে আমি জন্ম হয়েছি অর্থাৎ মায়ের প্রতি আমার খায়ের খাহির তাকাজা হলো যে আমার মা যেন কোনোভাবে জাহান যেতে না পারে আমার মা জাহান নামে যাবে আমি জাহানাতে যাবে এটা কিভাবে আমাদের অবস্থা এমনটা না হয় যে মায়ের পেট থেকে বের হয়েছে তুমি এই মায়ের সব উল্টা পাল্টা কিচ্ছু বলো না মায়ের সমালোচনা করা হইতেছে না বরং এটা তো মায়ের খায়ের খাই হইতেছে মায়ের খায়ের খাই হইতেছে কোনো কিচ্ছু আপনার কাছে যা পাঠানো হয়েছে এর একটা সামান্য আপনি ঢুকাবেন না কেন দেখো বি দুইটা কেরা দেখেন কেন এটা মন থেকে মানতে হবে পুরোটা আমলের ব্যাপারে তাজা জি হয় কিন্তু ইমানের ব্যাপারে তাজা জি হয় ইমানের ব্যাপারে তাজা জি হয় এটা বলা হয়েছে এরপরে রায় নাস। আল্লাহ আপনাকে মানুষের থেকে রক্ষা করবে দেখ আগের আয়াতটা বাল্লা উম এটা যদিও নাকি ওয়াহেদের সিকে বলা হয়েছে কিন্তু হুকুমটা রসুল সাল আলিয়াকে যেমন করা হয়েছে হুজুরের ওয়াসে আমাদের সবাইকে করা হয়েছে না সবাইকে হুকুমটা আম আগের হুকুমটা যেমন আমা মিনান নাস এটাও আম যদিও সেটা খাস ভাবে হুজুরের ব্যাপারে বলা হয়েছে কিন্তু হুকুমটা আম তার মানে আগের আয়তের সাথে এটার মুনাসাবাদটা হলো এটা যে আপনি সব সবকিছুর তাবলিক করেন সবকিছুর তাবলিক করলে মানুষের থেকে আপনার কিছু ভয় আসতেই পারে কিন্তু এরপরে মনে রাখেন আল্লাহ মানুষের থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে মানুষের থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে এটার অর্থটা কি মানে আপনি আশঙ্কা করবেন যে যত কিছুর এর অনেকগুলো থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবে হ্যাঁ কোন কোনো মুসিবত যদি আসে তাহলে সেটা তোর দিলে ছিল এই জন্য আশা করছে আল্লাহ আপনাকে রসুল সাল্লাহ আলিয়ালকে আল্লাহ রক্ষা করবেন এটার অর্থ কি কাফেরদের পক্ষ থেকে হুজুর উপরে কোনো মুসিবতই আসবে না এটা সেটা আপনার তোপদির আসে এই জন্য আসবে চলো কোনো এই যে কথা বলো এই যে এখানে যে আহ এটা এবারও শুধু মুখস্ত কথাটা এটা হলো একটা কথা যেটা অনেক জায়গা থেকে এই জিনিসটা সমর্থন তুমি পাইবা তিনি নজর পড়ছো না যে বলছে যে আপনার আশপাশে যেগুলো থাকে এরা তো আমাদের কয়েকদিন আগে গোলাম ছিল সাথে ভিন্ন মজতিস করলাম তুমি বলো এটার মধ্যে আসলে কোনো খারাপই আছে কিন্তু আল্লাহ করছেন যে না যারা আসলে প্রকৃত মুসলমান আগে থেকে মুসলমান এদেরকে আপনি আপনার মস্তিষ্টিকে সরাতে পারবেন না এর এরা উপস্থিত থাকবে এদের উপস্থিতা মক্কার যদি বৈশা হেদায়ের কথা শুনতে চাই তাহলে আমরা এটা অর্থ হইল তারপরে আবাসা বাতাবলার আগের বছর সেখানে হুজুরের যে মাসলারটা সেটা ঠিক মতন আছে না মানে জাহিরি জাহিরি হবে ঠিক আছে না আব্দুল্লা জিজ্ঞেস করতেছে এখন কি মাস্তার জিজ্ঞেস করার সময় এখানে হুজুরের কত গুরুত্বপূর্ণ কাজ করতেছে এই মানুষগুলো মুসলমান হয়ে গেল তো কত ফায়দা হয়ে যাবে দিনের ফায়দার খাতিরে হুজুরে একটু চিন্তা করতেছে আব্দুলো কেন কেয়ামত পর্যন্ত সব মানুষকে তামবি করার জন্য যে এই কাজটা এমন যে এই কাজটা নবী করছে তারপর আমার পক্ষ থেকে তাম্বি যোগ্য হয়ে গেছে আর তুমি তুমি করলে এটা হলো আমরে কুল্লিটা যে দিনের কাজ হেদায়তের কাজ সেটা হবে যে আল্লাহ তার নসিবে যদি হেদায়ত রাখতো তাহলে অবশ্যই আমি আল্লাহর কথাগুলো সবটা শোনাইলে সে হেদায়ত এসে দিত এখানে আল্লাহ আমাকে এই জিম্মাদারিটা দেয় নাই যে একদিক দিয়ে তুমি হেদায়তের মেহনত করবা এবার সবটা হুকুম তুমি তাবলিক করো সবটা হুকুম তাবলিক করতে গিয়ে যদি কিছু মানুষ দেখা যায় যে আসবে না এখন এই ভাগাভাগি করার জিম্মদারি তোমাকে আমি না যে তুমি এটা ভাগ করে নাও যে কোন হুকুমটা এখন বলা যাবে কোন হুকুমটা বলা যাবে ইসলাম যখন সবটা নাজিল হয়ে গেছে আলিয়ামা আকমালতুল্লা খুন যখন এসে গেছে এখন সবার উপরে নামাজ রোজা হজ জাকাত যে মদ খায় সে মদ মুহূর্তে ছাড়তে হবে যে সারা জীবন বড় বেপর্দা চলছে এই মুহূর্তে তাকে পর্দায় আসতে হবে ইমান আনার পরে সব হুকুম একদম মুহূর্তে এসে যায় না এই ব্যাপার তেমন না নাকি ইসলামের এখন যেহেতু ইসলাম পুরোটা হয়ে গেছে মোকাম্মল হয়ে গেছে প্রথম জমানায় ছিল একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আসতো নকাল মধ্যে সব হুকুম আসে নাই মদিনার মধ্যে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে একটা একটা এক একটা বের আসে এমন না ব্যাপারটা ইসলামের হুকুম আহকামের মধ্যে কিছু কষ্ট আছে কিছু সুবিধাও আছে আর এখন আমরা যারা আছি না আর সাহাবিরা যে সুবিধা পাইছে সেই সুবিধাটা আমরা পাবো না দেখো সাহাবিদের জামানায় যেহেতু আমভাবে মদ খাওয়ার একটা রেওয়াজ ছিল এই আল্লাহ তালা তাদের ব্যাপারে করছেন যে এক মুহূর্তে যদি মদ নিষেধ করে সবার জন্য কষ্ট হয়ে যাবে এই জন্য সেখানে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে নিষেধ করছে দিছে না সবগুলো যখন দেওয়া শেষ হয়ে গেছে এরপরে যারা মুসলমান হয় তারাও কি সেই আগের সুবিধাটা পাবে আগের সুবিধাটা পাবে কোনো একটা হুকুমের বেলায় কি পাবে মদের ব্যাপারে পাবে কেও পর্দার ব্যাপারে পাবে কোন হুকুমের বেলায় পাবেন এই কোন হুকুম দেয় আসবে এটা কোনো হুকুমের বেলায় পাবেন অর্থাৎ কেউ যদি বিশেষ কোনো একটা হুকুমের ব্যাপারে বলে তাহলে বুঝতে হবে তিনি আসবে জিনিসটা হুকুম দেয় বুঝেন মুসলমান হয়েছে একটা লোক মনে দুদিন পরেই হলো রমজান তাকে তুমি বলবা না যে ভাই আপনি মুসলমান হয়েছেন এক্ষুনি রমজানের রোজাটা রাখেন এখন তুমি বলো রমজানের রোজা রাখার জন্য আল্লাহ তালা কি পরিমাণ ভয় লাগবে ঘরের ভিতরে বসেও পান করা যাবে না কি ভয় লাগবে মনে করেন আজকে মুসলমান হয়েছে কালকে রমজানের রোজা শুরু হয়ে গেছে হ্যাঁ মাত্র মুসলমান ভয়টা কি হাত থেকে এই লোক যদি রমজানের সেহেরির সময় মুসলমান হয় তাহলে তার উপরে সেহেরি খেয়ে রোজা রাখাটা হরজ হয়ে যাবে না এখানে বলা হবে যে আপনি নির্ধারিত একটা মেয়াদ পার করেন তারপরে গিয়ে রোজাটা হবে ওই যেই যখন সে মুসলমান হয়েছে তখনই দেখা যায় হজের হয়ে গেছে তার কাছে হজ পরিমাণ আছে তাকে বলবো না যে ভাই আসেন সবাই সবাই আমরা বুঝি এটা মুসলমান হয়েছে সব হুকুমে আর অনেকদিন পরে আসবে এটা তো ভুল করা হইতেছে এটা কিভাবে সম্ভব এই কথা বুঝছো কিনা অর্থাৎ সহি জিনিসটা বুঝো যে রবুল্লাহ আলমের হুকুম সব একদম সমান সমানের কোন একটা মধ্যে তারতম্য নাই কারণ তুমি যদি তারতম্যের কথাটা বলো তাহলে পরেক্ষণে আমাদের ইসলামের বিরোধী যারা তারা বলবে যে আপনার আপনার যে বলতেছেন এই হুকুমটা একটু পরে আসবে সেই পরের সময়টা কখন হবে এই কখনটাকে আমরা তখন আর আমি আর তুমি যদি বলি যে ইসলামের এই হুকুমটা কিছুদিন পরে আসবে এই কিছুদিন পরে এই সময়টা কে নির্ধারণ করে দেবে এখন তো নবী নাই ওই আসবে না তাহলে কে নির্ধারণ করে দেবে সত্তর বছর পরে একশো বছর পরে দুইশো বছর পরে হাজার বছর পরে এই এই সময়টা কে নির্ধারণ করে দেবে যে এখন সময়টা হয়েছে যে আরেকটা হুকুম পালন করা এই অবকাশটা আছে এই শত্রুরা এই সুযোগটা পেয়ে যাবে যে হুকুমটা বাদ করছে সব হুকুম একটা বান্দার উপরে যায় মুহূর্তে এসে বলা তুস আলু আনিমেসি তো না একটু বাকি দেখো বলা তুস আলু আনহাবিল জাহিম লা এটা আপনাকে জিজ্ঞেস করা হবে না যে তারা কেন ইমান আনে নাই ইন্দামা আলাইকাল পালা ততব এখানে দেখার বিষয়টা হলো যে আপনার বালাটা সহিত রীকে হইতেছে না। বাস বালা যদি সহি তরীকায় হয় মানুষ যদি অল্প মুসলমান হয় তাহলে বাস এটা ঠিক আছে এটা এটা ঠিক আছে আর যদি অনেক মানুষ মুসলমান হয়েছে কিন্তু সহিত রিকায় হয় নাই তাহলে এটা তো মুসলমান হওয়ার কারণে হরা ওরা হয়তো জানানাতে যাবে কিন্তু যেই লোকে গল্প তরীকে মেহত করছে এই লোকের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তারা জাহান নামীর কাজ করছে রশিদ আহমদ লুধিয়া নবী পাকিস্তানের আলম বহুত বড় আলেম আস্তানিক দিয়ে ছোট ছোট কতগুলো রেস আল আসে তার মধ্যে একটা রেসালা আছে এই কথাটাই শরীর যে প্রত্যেক মুসলমান সে শহীদ রীকে কাজ করার মুখাল্লা শহীদ রীকে কাজ করতে আল্লাহ তোমাকে বলছে এরপরে ফলটা কি হবে এটা আল্লাহর উপরে ফাইসা এই কথাটা বুঝারা অনেক এই কথাটা বুঝলে অনেক আয় তোমার সঙ্গে স্পষ্ট হবে আমরা সেই ওয়াদাটা হয়তো এখনই হবে বা হয়তো দিন পরে হবে কিন্তু হুকুম বাদ দিয়ে যদি আমাদের মন মতো মধ্যে আমি পড়ি তাহলে আমার মাসলা হাতের ভুলও হইতে পারে আর এটা একদম স্পষ্ট হুকুম লঙ্ঘন করা হয় তাহলে তো সেটা ভুলই এটা তো যেটা বলতেছিলাম মুক্তির সিদ্ধানবী উনি ওই বয়ানের এক জায়গায় বয়ানটা সুন্দর এটা পারলে আসানের ফটো আর একদম সারদিক দিয়ে মুস্তাকল কিতাবও আছে পাকিস্তান থেকে চাপা বাংলাদেশে নাই আর কি ওইটার মধ্যে এক জায়গায় আছে যেমন উনি এই কথার এই উসুলটা বুঝাইতে গিয়ে তিনি বলেন যেমন বাবার উপরে কর্তব্য হলো সন্তানের সহিতর বিয়ত করা এটা বাবার উপরে কর্তব্য এখন যদি কোনো বাবা সন্তানের সহিতর বিয়দ করলো না কিন্তু সন্তান সে ভালো হয়ে গেছে নাক মুির পর হয়ে গেছে তারপরেও আল্লাহ তালা কেমন সেই বাবাকে একটা ঘটনা লিখছেন মুক্তি রশিদ আহমদির জমানার ওই ঘটনাটা এটা থেকে ইয়া হয় তারপর আর অনেকগুলো আনছেন যেমন ওই সামনে তোমাদের আসবে একুশ পাড়ার পরে মনে আসবে হয় যে জায়নাবদী আনহুকে বিয়ে করার ঘটনাটা হুজুরে মাসলাহাত দেখতেছেন চলে গেছে নাকি চলে গেছে হুজুরে মাসলাহাত দেখতেছেন আর এই বিয়ে করা পালিত পুত্র স্ত্রীকে বিয়ে করা যে জায়েজ এটা তো শুধু জায়েজ পর্যায়ে কোনো ফরজ ওয়াজিব না কিন্তু যেহেতু আল্লাহ তাল একটা হুকুম এই হুকুমটা ডুবে যাবে এটা চান নাই রসুল সাল আলহিহামকে এমন একটা ঝুঁকিতে ফেলে এটা মানুষের থেকে নাই হয়ে যাক এটা করা যাবে না এটার জন্য সব মাস্তা হাত বা এই ধরনের আরো অনেকগুলো ঘটনা আছে অনেকগুলো সিরাজ মোস্তফার মধ্যে অনেকগুলো আছে সময় থাকবে একদিন বলবো